عليكم ورحمة الله الحمد لله, الحمد لله والسلام على أشرف وسيد نبينا محمد عبد الله وعلى أجمعين. أما بعد আসসালামকিনবীনা মহম্মদ আব্দিন তাল মেহরবান শুক্রবারের দিন যথাসময়ে প্রথম সময়ে আজানের আগেই মসজিদে চলে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আরবি মাস হিসেবে রবিউ সানি মাস অতিক্রম করছি রবিউ সানি মাস বাংলাদেশের মুসলমানরা আগে অনেক বেশি ছিল এখনও আছে একটা অনুষ্ঠান আমরা করে থাকি যেটার নাম হলো ফাতেহাই ইয়াজধাম আমরা ছোটবেলায় বুঝতাম না যে কি জিনিস তবে এটা অনুষ্ঠান হতো আমরাও শুনতাম ফাতে ইয়াজাম ইয়াজধাম মানে কি তাও জানতাম না বড় হয়ে মানে জানছি বিষয়বস্তুও জানছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা পালন করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটিও দেওয়া হয় ইয়াজ দাহাম অর্থ হল এগারো এই কোথাও কোথাও আজকাল এটাকে গেয়ারবি শরীফ বলা হয় ইয়াজ দাহাম হলো ফার্সি শব্দ ইয়াজ দাহাম ফার্সি শব্দ এর বাংলা হল এগারো আর এগারোকে উর্দুতে বলে গেয়ারাহ আপনারা জানেন উর্দু বাংলা একই শব্দ একই ভাষা ভারতের সংস্কৃতি ভাষা থেকে জন্ম নেওয়া বাংলা এবং উর্দু ভয়েরই নানি হল সংস্কৃতি উর্দু এবং হিন্দি এক ভাষা আর বাংলা এবং উর্দু হিন্দি সিস্টার ভাষা খালাতো বন বা এই ধরনের আর কি শব্দ প্রায় এক উচ্চারণ সামান্য একটু দূর বাংলা ভাষার সাথে কিছু হ্যায় হুই লাগাই দিলে সেটা হয়ে গেল উর্দু অথবা হিন্দি উর্দু হিন্দি একই ভাষা উর্দু ভাষাকে দেবনগরী অক্ষরে সংস্কৃতি অক্ষরে লেখলে আর বাংলা শব্দ একটু বেশি ঢোকাই দিলে ওটা হিন্দি হয়ে যায় আর হিন্দি ভাষাকে একটু আরবি ফার্সি শব্দ বেশি দিয়ে আরবি অক্ষরে লেখলে ওটা উর্দু হয়ে যায় এছাড়া মূলত একই ভাষা যাই হোক আমরা যেটাকে এগারো বলি এগারো উর্দুতে বললে গে उच्चारण पार्थक्यजा के, के ग्यारबी शरीफ बोले पाकिस्तान भारत मुसलमान शब्द ग्यारबी शरीफ बोले आज बांग्लेश शरीफ शुरू करो शरीफा याद ग्यारबी शरीफ एगारो शरीफ এটা হল রবিউনি মাসের এগারো তারিখ এই এগারো তারিখ আমরা কেন পালন করি উদযাপন করি আর ফাতেহাটাই বা কি ফাতেহা মানে আমরা জানি ফাতেহা মানে খোলা উন্মোচন করা দরজা খোলা আমাদের দেশে ফাতেহা বলতে বোঝানো হয় কারোর মৃত্যুর অনুষ্ঠান কেউ মরে গেলে তার জন্য অনুষ্ঠান করাকে কেহা বলে দরজা খুলে দিই না কি অবস্থা এটা ইসলামে কখনো ছিল না অর্থাৎ ইসলামের প্রথম যুগগুলো যে যুগগুলো রসোল্লাহ সাল আলহ আসাল্লাম সাক্ষী দিয়েছেন যে এগুলো ভালো যুগ তার আন আমাদের যে চার ইমামের কথা আমরা বলি আবু হানিফা মালেক শাহী আহমদিন রাহে মাহমু আবু হানিফা একশো পঞ্চাশ হিজড়িতে মৃত্যুবরণ করেছেন আতাদ রসুল্লাহামের মৃত্যুর ১৪০ চল্লিশ বছর পরে মালেক একশো ঊনআশি বা আশিক হিজড়িতে আবু হানিফারও কিছু বছর পরে শাহফে আলী দুইশো চার হিজড়িতে মৃত্যুবরণ করেছেন আহমদ দুইশো হিজরিতে মৃত্যুবরণ করেছেন ইমাম বখারি দুইশো হিজরিতে হিজড়িতে মৃত্যুবরণ করেছেন মুসলিম একষট্টি এইরকম আবু আনিফা শাহি মালেক আহমদ বুখারি মুসলিম আবুদ তিরমিজিনেমাজা জুনায়দ বগরাদি জন্নুন মেসরি এই সমস্ত যাদের নাম আমরা জানি এদের যুগেও ফাতেহা বলে কিছু ছিল না তারা ফাতিহা দাহাম দাম দূরের কথা কোন ফাতে চিনতেন না পরবর্তী যুগে এগুলো আসছে যে কথাগুলো বললে আমাদের উপকার হয় সেই কথাগুলো বলার তৌফিক দান করুন আমিন ফাতেহা ইয়াস দাহাম শরীফ এগারো শরীফ এটার উদ্দেশ্য হলো। আব্দুল কাদের জিলানি রাহেমাহুলার মৃত্যু বার্ষিকী পালন করা যেমন রসলামের মৃত্যু বার্ষিকী ফাতে দাহাম মানে হলো বারো আর ইয়াজ দাহাম মানে হলো এগারো ফাতেহা দোয়াজাম এখন আর চলে না এখন এইদ এ হয়ে গিয়েছে আগে মানুষ মৃত্যু পালন করত কারণ রসুল্লাহ মৃত্যুটা নিশ্চিত ছিল আমরা জন্ম পালন করা হয় এজন্য জন্য ফাতে হায়াম শব্দটা এখন প্রায় উঠে গেছে এখন ঈদ এ মিলাদবী জয় জয়াকার কিন্তু ফাতে রয়ে গিয়েছে আমরা পুরো মাসেই বিভিন্ন যারা স্কুল কলেজে পড়ান ছুটি হয়েছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়েছে কেন হলো কি জন্য হলো আমরা সামান্য বোঝার চেষ্টা করবো আমরা কিভাবে তা পালন করব এটাও জানার চেষ্টা করব। আল্লাহ তালা তা দান করুন আমিন আবদুল কাদের জিল আহমতুল্লাহ আলহি আমরা ছোট থেকে ছোট থেকেই আবদুল কাদের জিল আহমতুল্লাহ আলহের নাম শুনেছি প্রচন্ড ভক্তির সাথেই আমাদের মুরব্বীরা এরকম রাগ করোনা আমার বান্দারা সব মরে যাচ্ছে তখন রাগ কমাই নিয়ম বিনা অজুতে তার নাম নিলে পশম খুলে পড়ে যাবে মকল্লা আর খুলবে না এটা আমরা ছোটবেলায় পড়ছি বুকতে শুনছি মুখে তার মানে বোঝা গেল যে রসুলের নাম বিনা সমস্যা নেই স্বয়ং আল্লাহ এত ভয়ঙ্কর সন্ত্রাসী যে তার প্রতি সামান্য বিনা নাম নিলেই কল্লাটা কেটে পড়ে যাবে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী এত খারাপ না যে একটু বেড়া দাবি কলা কেটে ফেলবে আল্লা তালা মাফ করেন এই ধরনের ভয়ঙ্কর যে অতিভক্তি সমাজে রয়েছে এটা মেয়াজের মাধ্যমে তৈরি করেছেন বিষয়টা এমন হয়েছে যে আমরা রসুল্লা সাল্লাম বা তার সাহাবিদের নাম জানি না কিন্তু আব্দুল কাদের জিলানির নামটা সবাই জানি এটা এমন একটা আবহ তৈরি করা হয়েছে যে কেউ আব্দুল কাদের করলে আমরা মনে করব এটা একেবারে মুসলমান শিখিনি আমাকে একজন চিঠি লিখেছে ইমেল করেছে যে আমরা নবী কোরআন হাদিস আমাদের কাছে নরমাল কিতাব কোরআন কি হাদিস আমরা চিনিনি। আমরা আব্দুল কাদের জিলানি ময়নজী সৃষ্টি নবী চিনিছি আর আপনি এদের বিরুদ্ধে লেগেছেন বিষয় হল এখানে অনেকগুলো সমস্যা আছে যারা বলেন আল্লাহ জানেন তাদের মনের অবস্থা আমরা কারোর বিরুদ্ধে কিছু বলছি না এখানে অনেকগুলো কথা আছে ভাই প্রথম কথা হল আল্লাহর যারা প্রিয় মানুষ বলে আমরা যাদের মনে করি তারা আল্লাহর প্রিয় কিভাবে হলেন তারা আসছেন আমাদেরকে নবী চিনাতে তারা আমাদেরকে একটা কথাই শিখিয়েছেন তোমরা নবীর তরিকায় আল্লাহ এবাদত করো তাহলে আল্লাহ পাবে কোনো আল্লাহর ওলি বুজুর্গ তাকে চিনাতে আসেননি যে তোমরা আমার এবাদত করো আমার হও তাহলে পরে আল্লাহ পাবে এটা তারা শেখাননি আল্লাহ কোরআনে এটা বলেছেন প্রবলেমটা আজকে থেকে না প্রবলেম আগে থেকে। খ্রিস্টান ভাইরা আমাদের বিরুদ্ধে তাদের একটা অভিযোগ ঈসা আলি ইসলাম আল্লাহর এত বড় নবী আপনারা তাকে মানেন না সবাই তো চোখে যাবেন আমরা মানি না মানে ঈশা আলি ইসলামকে আমরা যা মানি আর কেউ মানে না কিন্তু না ওনারা এইসা মাসির নামে যে মিথ্যা কথাগুলো বলবেন ওইগুলো মানতে হবে যেটা কখনোই কি প্রচলিত বাইবেলে উনি এইসা মসি নওজবিল্লা আল্লাহ ঈশা মসি আল্লাহর তিন ভাগের এক ভাগ এই সব কথা বাইবেলে কোথাও নেই বরং বাইবেলে আসে নবী আল্লাহর বান্দা হি সার্ভেন্ট আল্লাহর গোলাম আল্লাহর রসুল এগুলো বাইবেলেই আছে। কিন্তু তারা যেটা বলেন ওইটা না মানা পর্যন্ত আমরা নাকি ঈসা নবীর মানলাম না ঠিক এইভাবেই যখন রসুল্লাহ সাল্লা সাল্লাম তাউিদের দাওয়াত দিলেন আপনারা অনেক জানেন যে আরবের লোকেরা পাকা ইমানদার মুশ্রেক ছিল তারা আল্লাহ মানত নবী মানত শরিয়ত মানত দিন মানত আল্লাহর এবাদত করত। তাদের সমস্যা ছিল তারা আল্লাহর নবীদের ভক্তির নামে করত। আল্লাহর অলিদের ভক্তির নামে এবাদত করত। আল্লাহর ফেরেশাদের ভক্তির নামে এবাদত করত। ইব্রাহিম ইসমাইল মৌসা নাস নসব্রাইল মিকাইল আজরায়েল ইসরাফিল তারা তাদের এবাদত করত ভক্তির নামে বন্দনার নামে তাদের সাজদা করত তাদের নামে মানত করত তাদেরকে ডাকতো তাদের কাছে সাহায্য চাইতো মদত চাইত রসল্লাহ সাল্লাম বললেন যারা আল্লাহর অলি নবী ফেরেস্তা তাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে তাদের জন্য দোয়া করতে হবে তবে চাওয়া চাওয়া এবাদত হবে শুধু আল্লাহ তাল্লার আল্লাহর নবী অলি বান্দাদের মানে না তাদের সাথে বেয়াদি করতে বলে রসুল কারোর সাথে বেয়াদবী করতে বলেননি তিনি বলেছেন তাদের এবাদত করা যাবে না তাদের ভালোবাসতে হবে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আর নিজের চাওয়াটা ডাইরেক্ট আল্লাহর কাছে ওনাদের কাছে না অর্থাৎ আল্লাহর জায়গায় ওনাদেরকে বসানো যাবে না ওনাদেরকে ওনাদের জায়গায় বসিয়ে রেখে তাদের জন্য দোয়া করতে হবে আর নিজের চাওয়াটা আল্লাহর কাছে চাইতে হবে এই যে রসোল্লা সাল্লাম এত করে বুঝিয়ে বলার পরেও তারা ব্যাখ্যা দিল যে মোহাম্মদ সাল্লাম সবে হয়ে গিয়েছে সবা মোহাম্মদ আপনি একটা গল্প বলি বোকারি শরীফে আছে রাসলাস্লাম একদিন যাচ্ছেন যুদ্ধে সফরে পানি নেই পানি শূন্য কোথাও কারোর পানি নেই সকাল বেলায় ফজরের নামাজ পড়েছে সবাই অস্থির তারপরে একজন নামাজ না পড়ে বসে আছে কে হয়েছে তুমি নামাজ পড়লে না ও আমার গোসল ফরজ হয়েছে পানি নেই তুমি তেমন করে নামাজ পড়ে নাও যাত্রা শুরু করলেন এখন পানি নাই করলাম বদলে খাওয়া যায় না পেশা আমরা সব পিফাশস্ত হয়ে গেছি ওদের মরে যাবো ওদের খুব পিফাসা রোজ উঠে গেছে কষ্ট হচ্ছে রস বলেন দাঁড়াও বললেন যাও এই দিকে যাও দেখবো একজন মহিলা পানি নিয়ে আসে পানি নিয়ে যাচ্ছে মরুভূমি তো একশো দেড়শো কিলোর ভিতর অনেক পানি পাওয়া যায় না এখন তোমরা একটু মহিলা পানি নিয়ে নিয়ে আসো গেলেন যে দেখলেন ঠিক একটা দুটো পানির ঘোড়া ওই চামড়ার মসকে করে দুই পাশে নিয়ে একটা উটের পিঠে চড়ে টুকটাক করে যাচ্ছে মহিলা তা বলছে যে আচ্ছা আপনি যে পানি আনলেন কত দূর থেকে ওদের দুই দিনের পথ তোমাদের পানির কাছে যাইতে অন্তত প্রায় দুই দিন লাগবে আমি সেইখান আমাদের নবী মোহাম্মদের কাছে আসেন বলে যে মোহাম্মদামকে ওই যে সবাই যার সাবি বলে সাবি হয়ে গেছে ও হয়ে গেছে সবা মানে হলো সবে মানে যারা সমাজের বাপ দাদার প্রচলিত দিন বাদ দিয়ে নতুন কিছু বলে যেমন আমরা যখন তৌহতের কথা বলি মানুষ কি বলে ওহাবি হয়ে গেছে কোনো দোষ নেই কোরআনে আছে আছে, আছে কিন্তু কিছু বলতে বলতে হবে। হবে কি ওহাবি হয়ে গেছে তার মানে লোকটা কোনো দোষ নেই কিন্তু খারাপ কারণ আমার সাথে মেলে না ওর মত ওহাবি হয়ে গেছে মানে কি কোরআন মানে না মানে হাদিস মানে না মানে নই মানে না মানে কি মানে না আউলিয়াদের মানে না উল্লিয়াদের মানে না উল্লাদে মানে মানে কোথায় বলেছে মানে না সবারই তো মানছে বলে না ও হাবি হয়ে গেছে মোহাম্মদের সমাজের মানুষেরা রাসুল্লা সাল্লাহাম যে দাওয়াত দিতেন সবগুলোই তারা মানতে পারত আল্লাহ এক তারা মানত আল্লাহর ইবাদত করো মানত পিতা মাতার খেদমত করো মানত মিথ্যা কথা বলো না মানত রাসুল্লাহাম যত দাওয়াত মক্কাই দিয়েছেন মক্কায় তার পরদ দাওয়াত দেননি মত খাওয়া অভ্যন্ধ করেননি আরবের মনে সবগুলোই স্বীকার করত যে এগুলো ভালো এই জন্য সবাই বলতে গেলে সব মুহাম্মদ সবই হয়ে গেছে অর্থাৎ বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন কথা বলা শুরু করেছে সবই ঠিক আছে একটু উল্টেই ফেলেছে এখন ওই মহিলা বলছে যা খেলিয়া সবে যাকে সবাই সবে বলে সবে বলে মানে ওভাবে হয়ে গেছে বাপ দাদার ধর্ম সেরে নতুন কিছু লোকের কাছে টুকটা করে নিয়ে আসছেন দুই ভার ভর্তি পানি রসুল্লাহলাম বললেন তোর ভারটা নামাও রসুল্লাহাম হাত দিলেন ভারের উপরে দেয়ার পরে পানি পড়তে লাগলো সাহাবিদের বললেন যার যত পানির পাত্র আছে আগে ভরো প্রত্যেকেই পানির পাত্রগুলো ভরলো কয়েকশো মানুষ প্রত্যেকেরই বললেন যে কেউ পানির পাত্র খালি রাখবে না এইবারে যার নগদ দরকার আছে গোসল করার দরকার আছে গোসল করো অজু করার দরকার ওজু করো খাওয়ার দরকার আছে খাওয়া ওইগুলো ভরা থাকে আর নই মহিলা চুপ করে দেখছে তো সব পানি হয়ে গেছে রোসিনা বললেন দেখো তোমার পানি কিন্তু আমরা নষ্ট করিনি কুমাইনি আগে যে একটু ভরা ছিল তার সাথে এখন বেশি ভরা আছে রস বললেন যে তোমরা যার কাছে যা খাদ্য মেটাকে হাদিয়া দাও তে খেজুর জব আটা যার যে যেটুক ছিল আনলেন এনে একটা বড় পুটলা হয়ে গেল বললেন যে বাবা তোমার পানিটার থেকে আমরা একটু বোকারে নিলাম এই জন্য তোমাকে এটা দিয়ে দিলাম ও চলে গেছে ও তো সব দেখলো ও তো মাথা ঘুরে গেছে যে কি দেখলাম ও চলে গেছে যাওয়ার পরে যখন মহল্লায় পৌঁছাইছে তাঁবুতে ব্যস্ত হয়ে গেছে দেরি হয়ে গেছে তো এই যে নিয়ে আসছে তখন তারা লেট হয়েছে সেই সবির কাছে গিয়েছিলাম কি হয়েছে তে এই এই ঘটেছে শোনো হয় ওই লোকটা এই আসমানের নিচেই জমিনের উপরে সবচেয়ে বড় জাদুকর আর নাইলে সত্যই এরপরে রসুলাম ওই এলাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে হবে রসুল্লাহ শূন্য নিয়ে গেছেন ওই মহিলার মহল্লাই আক্রমণ করছেন না কারণ তার কাছ আমরা পানি পাইছিলাম যাই হোক ওরা যতক্ষণ আমাদের আক্রমণ না করবে তখন ওই মহিলা বলছে দেখো ওরা কত ভালো আমার পানি কমাইল না এরপরে আমার আবার হাদিয়া দিল আবার আমার কাছে বলে দেখো আমাদের এলাকায় কোনো যুদ্ধ আসছে না অন্যরা সবাই লড়াই করছে তারা আমাদের না আমার মনে হয় তোমরা যদি মনে করো তাহলে আমার ওই একদম সাবে না উনি সত্যই আল্লাহ নবী চলো আমরা সবাই যে ইসলাম গ্রহণ করি তো যেটা বলছিলাম ভাইরা তাহলে সমাজের গালি হলো মুহাম্মদ সবই হয়ে গেছে সবাই হয়ে গেছে সাবা মোহাম্মদ অর্থাৎ প্রচলিত কাজকর্ম ছাড়িয়ে নতুন কথা বলা শুরু করেছে একটাও নতুন না সব তার তিন হাজার সাড়ে তিন হাজার বছর আগে ইব্রাহিম আল্লাহ কিন্তু সমাজের লোকেদের জন্য ঠিক তেমনি আমাদের সমাজে এই পীর বুজুরুগদেরকে এমন করা হয়েছে যে তাদের নাম দিয়ে তাদের নাম ভাঙ্গিয়ে আমরা আমাদের প্রতারণাগুলোকে বৈধ করছি আমরা কিছু ভুল কথা বলি কোরআন হাদিস বিরোধী কথা বলছি যতক্ষণ কেউ কোরআন হাদিস দেখায় বলে আমরা কোরআন হাদিস বুঝিনি আব্দুল কাদের জিলানি কি বুঝতে না ফুরফুরা দাদা হজুর কি বুঝত না অতফুরা দাদা হুজুর এই গোমরাহী কথাগুলো বলেননি আব্দুল কাদের জিলানি সব কথা বলেননি মহন সৃষ্টি এইসব কথা বলেননি তারাও কোরআন হাদিস কথা বলেছেন এবং বলেছেন যে কোরআন হাদিস মেনে সন্ন্যদ মাধ্যমেই তোমাদের আল্লাহর কাছে যেতে হবে তো যাই হোক ভাইরা এটা হলো বাস্তবতা আমরা আমাদের মূর্খতা অজ্ঞতা অথবা আমাদের প্রতারণাকে বৈধ করার জন্য বড় মানুষদের নাম ভাঙাই রাজনৈতিক যারা করেন তারা রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থগুলো চরিতার্থ করেন আমরা রাজনীতি করতে পারি না ধর্মনীতি করি আমরা ধর্মীয় ব্যক্তিত্বদের নাম ভাঙিয়ে কখনো আবদুল কাদের জেলানির নাম কখনো আবু হানিফার নাম কখনো আলী ফাতেমার নাম রাজি আল্লাহ তো আজমা আইন নাম ভাঙিয়ে আমাদের অন্যায় কাজগুলো করে যারা শিয়া বর্তমান সমাজে শিয়া অনেক প্রচার করছেন সাধারণ মুসলমানদের শিয়া বানানো হচ্ছে ব্যাপক হারে তাদের কথা একটাই যে ফাতেমা আলী হাসান হোসেন আপনি ভালোবাসবেন না আমরা সবাই তাদের ভালোবাসি এমন কোন মুসলমান নেই তাদের ভালোবাসে না কিন্তু তাদের ভালোবাসতে গেলে ও আবকরমসমানকে গালি দিতে হবে এটা কোথায় পেয়েছে এইজন্য জন্য তারা শিয়া নাম দিয়ে কিছুই না এটা রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতারণামূলক চেষ্টা আহলেবাহ বংশধরের নামে তারা চালিয়েছেন নাম রেখেছেন আলী হাসান হোসাইন ফাতেমা রাজি আল্লাহমাইন তাদের নাম মোহাম্মদ সোহা বংশধরের নাম কিন্তু কাম করেছেন যেগুলো কখনোই তারা বলেননি এরা ঠিক সে আলী ফাতেমা হাসান হুসেন রে আল্লাহ তালুমের নামে রসুলামের সাহাবিদেরকে গালি দিতে কাফের বলতে শেখাচ্ছেন ঠিক তেমনই আর এক গ্রুপ আব্দুল কাদের জিলানি মহুদ্দিন আউলিয়া জুনায়গদাদি ইত্যাদি বিভিন্ন শ্রদ্ধাবোধ এই শ্রদ্ধাবোধকে পুঁজি করে তাদের নাম ভাঙ্গিয়ে আমাদেরকে কোরআনসুন্না বিরোধী কথাগুলো বলছেন শেখাচ্ছেন আর যখন আপনি কোরআনসন্নার কথা বলুন কোরআন হাদিস বুঝিনা আমরা হুজুর অমুকের বুঝি এই মূলক কর্ম সমাজে চলছে বাচার উপায় আমরা সবাইকে বন্ধ করতে পারবো না ভাই রাজনীতির নামে প্রতারণা চলবে ধর্মের নামে প্রতারণা চলবে চলবেই চলবে বিশেষ করে যারা বাণিজ্য করেন রাজনীতির নামে যারা ক্ষমতায় যান একবার ক্ষমতায় গেলে ভাই কত যে টাকা কত কোটি কোটি আমি জানি আপনাদের বলবো না নাম একেবারে একেবারে শতভাগ রাজনৈতিক নেতা মন্ত্রী প্রতিমন্ত্রী ভোটের আগে কিভাবে যে কাঁপে আর টাকা পয়সা ব্যাংকে তুলে কোথায় যে মাটি নিচে রাখবে টের পাই না কি অবস্থা হয়ে যায় আপনি বুঝতে পারেন আমি সত্যি কথা বলছি কারণ নাম যেহেতু এর ভিতরে যে কত লাভ লাভে নিন্দা করা আমার উদ্দেশ্য না আমরা যারা ধর্মনীতি করি আমাদেরও মোটামুটি আমরা একটা অরজ বানাতে পারলে একটা মাজার বানাতে পারলে একটা দরবার বানাতে পারলে কত টাকা আপনারা দেবেন আমরা দোয়ার ভাণ্ডার খুলে বলবো আপনারা টাকা দেবেন আমরা দোয়া করব। কাজেই অনেক সুবিধা আপনাদেরকে শুননতের কথা বলবো শূন্যতে সুবিধা নেই শূন্যতে আমাদের সুবিধা নেই সামাজিক রীতিনীতিতে আমাদের সুবিধা ফেনিতে গত শনিবারে ছিলাম একজন প্রশ্ন করেছে যে হুজুররা জানাজা পড়াই টাকা নাই, এটা জায়জ হবে কিনা জায়জ হবে না মানে সিস্টেম হিসেবে সবচেয়ে ভালো সিস্টেম এটা আপনার ছেলে মেয়েকে কোরআন শেখাবেন না আপনাদের কোরআন পড়ে দেওয়ার জন্য আমরা আছি তবে টাকা দিতে হবে আপনার ছেলে মেয়েকে দোয়া করা শেখাবেন না আপনার দোয়া করার জন্য আমরা আসি তবে টাকা দিতে হবে আপনার ছেলেকে জানাজা শেখাবেন না আপনার জানাজা পড়ানোর জন্য আমরা আসি তবে টাকা দিতে হবে টাকা দিয়ে সব হয়ে যায় আপনার জান্নাত আমরা টাকার বিনিময় দিয়ে দেবো আপনি মরে যাবেন কবরের পাশে চল্লিশ দিন আমরা কোরআন পড়ে দেব টাকা লাগবে তো এই যে সিস্টেম এই সিস্টেমগুলো আমাদের জন্য উপকারী কিন্তু আপনাদের জন্য না হয় আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন म हलो सिसटेम जो बरुद्धे पुरोहित हजूर क्षतिग्रस्त हन जीतु तरफ जिन बाधा देवें अने सब ठेका तब आपके अपन स्वार्थ बुझे अपनार्थ कथा स्वार्थ हल भाईरा आपनर ईमान आपने आल्ला सम्पर्क घनीष्ट करते हल আপনি নিজে একটু যাচাই করবেন আমরা গতদিনেও বলছিলাম বোধহয় এখানে আপনাদের বলছি জানি না বলছি কিনা দুর্ভাগ্য ভাইয়েরা আপনারা যারা এখানে মসজিদে চলে এসেছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা মানুষ বলেই এত আগে মসজিদে এসেছেন এখনো আজানের সময় মানে দ্বিতীয় আজানের সময় হয়নি আপনারা চলে এসেছেন কিন্তু কথা হলো ভাইয়েরা আমরা এই যে আল্লাহর কাছে যেতে চাচ্ছি এটা আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দি কোথায় যাব। কি করব হুজুর দেরি ঠিক নেই তো ভাইরা এটা খুব ভালো কথা হুজুরা খারাপ এতে সন্দেহ নেই আপনি যখন আসরের নামাজের পরে বাজারে গেলেন থলেটা হাতে করে আপনি মনে করেন আপনি যেহেতু এক এক দোকানদার এক এক কথা বলছে আপনি থলে হাতে করে আসতে করে বাড়ি চলে আসবেন কি করব দোকানদারে এক একজন এক এক কথা বলে বাজার আর করব না এরকম মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে ভাই যাবে না আপনি কি করবেন যে যাই বলুক আপনি প্রথমত দোকানদার যে কোন দোকানে ঢুকবেন ঢুকলে হল না দোকানে ঢুকার পরে যখন মোটামুটি দাড়ির পাল্লাটা এরকম ঢুকিয়ে দিয়ে তিন কেজি আলো একবারে তুলে দিল আপনি বলেন না না মান আমি বেছে নেব আপনি একটা একটা করে বেছে নেন পেঁয়াজ আলু টমেটো কাঁচামরিচ মাছ আপনি বেছে নেন আপনি দোকান যাচাই করার পরেও পণ্য জাসাই করেন যাচাই ছাড়া পণ্য নেন না কিন্তু আপনি আসরের পরে বাজারটা বাড়িতে দিয়ে মাগরিবের নামাজের সময় মসজিদে ঢুকলেন আপনি নামাজ পড়ে কিছু জিকির করছেন অথবা নামাজের ভিতরে কিছু আমল করছেন আপনাকে যদি বলা হয় যে আমল কোথায় পেয়েছেন ও বলেছে। আমলটা কিন্তু আপনি যাচাই করে নেননি আপনি আলু জাসাই করেছেন পেঁয়াজ জাসাই করেছেন টমেটো জাসাই করেছেন পর্যন্ত টিপে জাসাই করে করে এক আপনি তুলেছেন। কিন্তু আপনার জিকির আপনার নামাজ আপনার দোয়া আপনার কুলখানি আপনার ইসালে সোহাব আপনার ফাতেহা আপনি জাসাই করে নিন হুজুর বলেছে আপনি করেছে সবাই করছে তাই করেছেন তাহলে কি বুঝা গেল তাহলে বোঝা গেল ভাইরা যে আপনার কাছে আলু পেঁয়াজ পটল টমেটো পুঁটিমাসের যে দাম আছে আপনার ইমান আমলের ওই দাম নেই যে গুরুত্ব দিয়ে করেন আপনি আপনার গুরুত্ব জান্নাত ঠকে যাবেন ভাইরা আরে ঠগা এমন ঠগা আপনি পুঁটি মাছ কিনতে যে আলু কিনতে যে ঠগেছেন পরের আপনি জিততে পারবেন কিন্তু ইমান কিনতে যে আমল কিনতে যে ঠকে গিয়েছেন পরেরবারে বারে যখন ঠগা বসবেন আর আসতে পারবেনা না এজন্য ভাইরা আমরা একটু সচেতন হই আল্লাহ রসুল আমাদেরকে সচেতন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ যারা কথা শুনে শুনেই মানে না শোনার পরে যাচাই করে ভালো কথাগুলো মানে এজন্য আমার অনুরোধ হলো ভায়রা প্রথম কথা হল আমরা আমাদের ইমানের সাক্ষতিছি লাহ মুহাম্মদ রসুল কিন্তু আল্লাহকে মাহুদের জায়গায় হিসেবে আরবো কিন্তু রসুল সাল্লাম আর মাবুদ আল্লাহর জায়গায় আর কাউকে ঢুকতে দেব না সবার নিয়ে মতভেদ আছে আব্দুল কাদের জিরাই আল্লাহর অলি না, মহিল আল্লাহর অলি অলিনা মতভেদ আছে মোহাম্মদ বলেছেন আল্লাহ এবং যাচাই করে নেওয়ার চেষ্টা করতে হবে এছাড়াও যত কথা আমরা বলব বুজুর্গদের নামে পীরমা সাহেকের নামে আলি মোলামার দামে যাচাই করতে হবে আমিও যেটা বলবো জাসাই করতে হবে ভাইরা বড় কষ্ট লাগে ডাক্তার ওষুধ লিখে দিলে তাও কোম্পানি কি স্কোয়ার নাকি কোন ফার্মা কি ফার্মা একটু ভালো ঔষধ খোঁজেন দুর্ভাগ্য ইমান আমল কিনতে গেলে আপনারা খোঁজেন না ইমান আমল সহি কি সুন্দর আমাদের কথার উপরে পুরো আস্থা রাখবেন না নিজেরা টুকটাক নিতে পারবেন তবে চিন্তা থাকবে যে কেউ ভুল করতে পারে এটা হলো আমাদের বাচার উপায় ভাইয়েরা সমাজে প্রতারণা থাকবে ধোকাবাজি থাকবে সব ক্ষেত্রে আইনে আছে কোটে আছে রাজনীতিতে আছে মার্কেটে আছে। আমি আমার করতে পারি না। জিনেদার শহরে জমি কিনতে গেলে আপনারা উপর বিশ্বাস করেন না নিজেরা দলিল দেখেন পিট দলিল দেখেন মানে বর্তমান রেকর্ড দেখেন আগের রেকর্ড দেখেন সেই কতজন সাল বলে সেই সালের রেকর্ড দেখেন এরপরে আবার রেজিস্ট্রি অফিসে খোঁজ নেন আগে কারোর বিক্রি হয়েছে কিনা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকা দেওয়ার আগে আপনি কত যাচাই করেন নিজে যাচাই করেন উকিল দিয়ে যাচাই করেন আবার নিজেও দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন দুই চারজনকে দিয়ে যাচাই করেন কিন্তু জমি কেনার জন্য কোনো যাচাই না করে মানুষদের হাতে ইমানটা তুলে দেন এতে বোঝা যায় যে জান্নাত আপনার কাছে দাম নেই দুনিয়ার এক কাঠা জমির দাম জান্নাতের এক কাঠা আপনি সেই দাম দেন না আর আপনি গোড়াতেই যেহেতু অবহেলা করেছেন ঠকার সম্ভাবনা খুবই বেশি জান্নাতের নামে জাহান নামে নিতে চাই কাজেই বড় বড় দুশ্মন ইন্নার সাহিতু মুবিন সবচেয়ে বড় দুশ্মন যে চব্বিশ ঘন্টা তার লক্ষ্য লক্ষ্য। অনুসারীদেরকে নিয়ে আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য চেষ্টা করছে এমন তো নয় যে আল্লাহ আমাদেরকে হাওয়ার উপর ছেড়ে দিয়েছেন আমার সামনে বাঁচার অবলম্বন রয়েছে কোরআন রয়েছে রসুলের সন্না রয়েছে আমি ধরে করি জাহাদু ফিনা আল্লাহ তালা বলছেন যে যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি অবশ্যই তাদেরকে পদ দেখাবো তোমাকে তো চেষ্টা করতে হবে ভাই আপনি চেষ্টা করেন ঠকবেন না আপনি অবহেলা করেন আমি বাজারে যাইনে ভাই কারণ দোকানদাররা আমার খুব ঠগাই দেখে আমি ঠকে যাই হুজুর হুজুর হুজুর আমার পাশে দিন করে দাও আজন্য আমি ভয়ে বাজারে যাইলে তো ভাইরা বাজারে একবার ঠকসি অনেক ঠকসি জীবনে কিন্তু এই ঠকাতে কিছু ক্ষতি হয় না আজকে দু লাখ টাকা ঠকসি আল্লাখ টাকা দিয়ে দেবে আজকে বাজারে একটা খারাপ জিনিস দিয়ে ফেলে দিছি কিন্তু কালকে আবার ভালো জিনিস খাবো কিন্তু দুনিয়াতে আমল করছি কে আমি কঠিন দিনে যদি না পাই সব হাওয়া হয়ে যায় তাহলে এর কষ্ট আর থাকবে না এজন্য আমার অনুরোধ হলো ভাইয়েরা যে সবকিছু নিজেরা যাচাই করার চেষ্টা করবেন নিজেরা পারবেন না যারা পাঁচজনকে বসানো করবেন ভাই এটা কি কোথায় আছে কোন হাতে কোন খেতে হবে দেখেন আমাকে একজন বলবেন একজন বলবে আপনার ভিতরে একটা জ্ঞান এসে যাবে মানুষ চেষ্টা করলে সব আল্লাহ দিয়ে দেন আমরা পারি না এমন কিছু নেই একসময় আমাদের দেশে পাওয়ার টিলার ছিল না আমরা পাওয়ার ব্যবহার করছি কাজে কোরআন হাদিস আমাদের দেশে আসে নিজে পড়েন না হলে যারা পড়ে তাদেরকে প্রশ্ন করেন তিনি ছিলেন পারস্যের মানুষ ইরানের মানুষ চারশো একষট্টি হিজড়ি আসুল্লা সাল্লামের ওফাতের সাড়ে চারশো বছর পরে তার জন্ম জন্মের পরে তখন মুসলিম বিশ্বের রাজধানী ছিল বাগদাদ এলেম কালাম সব বাগদাদে ছিল এই বয়স সতেরো আঠারো হলে তার আম্মা তাকে বাগদাদে পাঠিয়ে দেন বাগদাদে আসে তিনি হাম্মালী মজহাবের বড় বড় ফকিদের কাছে আলেমদের কাছে ফেঁকা পড়েন হাদিস পড়েন বড় আলেম ছিলেন এরপরে দাব্বাস নামে একজন বুজুর্গ ছিলেন তার সহবতে যান আগেই বলি এই যে আমরা পীর আর মুরিদ এটা কিন্তু আব্দুল কাদের ইলানির সময় ছিল না মুরিদ হওয়া মুরিদ হইতে হয় বায়াত করতে হয় আব্দুল কাদের জিলানি বায়াত হননি শুধু রাষ্ট্রপ্রধানের জন্য বায়াত হয়েছেন খলিফা আব্বাসী খলিফার বায়াত হয়েছেন আর কারো ব্যয়াতি পীরের কাছে যে মুরিদ হতে হয় বায়াত হতে হয় এটা সাহাবি তাব কিছু ছিলই না আব্দুল কাদেরজ ইলানির যুগেও এগুলো এমন মহিন দৃষ্টির যুগেও এগুলো ছিল না আপনার পড়ে দেখেন তাদের লেখা বই পড়েন সহবত পীরের কাছে যে যাই যাওয়া হতো সহবতের জন্য সাথী হওয়ার সাথে সাহচর্য আর জন্য এটা হল কোরআন নির্দেশিত যখন আপনি একজন ভালো মানুষের সহবতে থাকবেন তার কাছে থাকবেন তার সাথে জামাতে নামাজ পড়বেন তার কথাগুলো শুনবেন এক মাস ছমাস এক বছর আপনার আমল অনেক পরিবর্তন হয়ে যাবে আমরা এখানে ভয়ঙ্করতম ভুল করি আল্লাহ আর দিনের তরিকা শেখানো নবী আমরা ভালো মন্দ পীর সাহেবের হাতে দিয়ে দিছি তরিকা শেখানো পীর সাহেবের হাতে পীর সাহেব সহবত দেবেন একজন নেককার মানুষ যিনি আল্লাহর আবেদ যার কাছে গেলে আল্লাহের পানি নেককার তিনি আমরা বসবো ভালো ভালো কথাগুলো শুনবো আমাদের ভিতর এর তাসির হয় এইজন্য জন্য কোরআন আমাদেরকে উৎসাহ দিয়েছে কোনো মাস সদেকিন কোন মাল বলেননি কোনো মাল ওলামা কোথাও নেই আলেমদের কাছে যাওয়ার কথা আমলের গুরুত্ব আছে যাদের ভিতরে সত্যবাদী আছে যারা আল্লাহর সাথে সত্যবাদী যারা বান্দার সাথে সত্যবাদী যারা নেককার যারা ভালো মানুষ কারা তাও আল্লাহ সোরা বলে দিয়েছেন যে যারা ইমান আমল তাকুয়া জিহাদ ডান খয়রাত সব ব্যাপারে স্থির তারা হলো সাদে তো যাই হোক রসল্লাহ অফাতের পরে সাহাবিদের যুগে একজন পীর সাহেবের মুড়ি ধোয়ার কোন নিয়ম ছিল না হাসান বস্রী আবদুল সমাজে ভালো একাধিক আলেমের কাছে যাবেন পীর নামে হোক আলেম নামে হোক বুজুর্গ নামে হোক ইমাম নামে হোক যাবেন বসবেন আল্লাহর মহব্বত হৃদয় আনার চেষ্টা করবেন কারণ একজন খাস করলে ভালো মানুষকে খাস দেখা যাবে ওই ভালো মানুষটা এমন হয়ে গেছে যে গেছে। আপনি গেছেন ওই ভালো মানুষের সহবতামের আল্লাহ শেখবেন বলে কিন্তু ওই ভালো মানুষটাকে আপনি একমাত্র ধরেছেন এখন তার প্রতি মহব্বত ভক্তি বাড়তে বাড়তে দেখা যাবে মোহাম্মদ আড়ালে চলে গেছেন উনি আপনি স্বপ্নে অজুরকেই দেখেন আপনার মহব্বত ওজুরের জন্য রসুল্লাহাম আড়ালে পড়ে গেছেন তারা একজন হয়তো বেশি যাইতেন অন্য নেককার নে সবার কাছেই সাহেব হতেন তাদের কাছে বসতেন ওয়াজল সিরাজ শুনতেন দিন অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আল্লাহর বেলায়েত আনার জন্য চেষ্টা করতেন যখন খুব ভালো করে বোঝেন সাহাবিরা একশো দশ হিজড়ির মৃত্যুবরণ করেছেন সবাই তবে একশো পঞ্চাশ ষাট হিজড়ির ভিতরে মৃত্যুবরণ করেছেন তাবে তাবে দুইশো থেকে দুইশো দশ পনের ভিতরে সবাই মৃত্যুবরণ করেছেন এরাও আতবাগুলো তিনশো হিজড়ির ভিতরে শেষ হয়ে গেছে বাস্তব বিষয় হল যে রাজনৈতিক মুসলমানদের পতন তিনশো হিজড়ির পরে শুরু হয়ে গেল ভিতরে আভ্যন্তরীণ বিচ্ছেদ ছোট ছোট বিচ্ছিন্ন রাষ্ট্র হয়ে গেল পাঁচশো হিজড়ির আগেই চারশো হিজরি, হিজড়ি এক খ্রিস্টাব্দ থেকে ক্রুশের যুদ্ধ শুরু হলো পতনের সময় আলী মোলামা কমে গেছেন নেককার মানুষ কমে গেছেন এই সময় অনেকে একজনের সহবতে যেতে। কিন্তু মরিদ নাই গায়াত হননি মুরিদ বলে কিছু ছিল মুরিদ মানে যে চাই মুরাদ মানে যাকে চাওয়া হয় আমাদের চাওয়া তো এক আল্লাহ আমাদের মুরাদ আল্লাহ কোন ব্যক্তি আমাদের মুরাদ না আমি কোন ব্যক্তির মুরিদ না আমি মরিদ হলো আল্লাহ তবে আমি আল্লাহকে পাওয়ার জন্য একজন ভালো মানুষ যারা তারা সাহেবদের সাথীদের অন্তর থেকে অহংকার দূর করার চেষ্টা করেন ডাক পানিতে পেলে এই জুতো সব করো এক মার্জিল জুতো সফ করলো আমাকে এক ভাই আমার ছোট মেয়েটা যখন জন্ম হলো ঢাকায় সেন্ট্রাল হাসপাতালে দুই সালের ডিসেম্বর মাসের শেষে একদম শেষে আমার ওই ওটিতে আর এক তবলিগের ভাইয়ের ওয়াইফ ঢুকেছে তো বলছে যে আমাদের তবলিগের মুরব্বীরা বলেন যে ভালো ফির সাহেবদের মুড়ি টুই তা আমার পরিচেফ হয়েছে ফুরফুরা জামা ইত্যাদি তা এখন আমরা তো পারি না কার মুড়ি ধবো কথ আমি বললাম যে এখনকার ছিল গুতবে লোভ দূর করবে অহংকার বেশি এই জুতো সাফ করো বা গো সাফ করো অহংকার দূর করাবে এইরকম মৌরব অর্থাৎ প্রতিপালনকারী পীর নেই আপনি তবলিগের সহবতেই এটা পেয়ে যাবেন খেয়াল করেন তবলিগ জামাতে একটা বড় উপকার হলো যেটা বলছিলাম ভাইরা ওই রকম একজন মুরব্বী অর্থাৎ প্রতিপালনকারী ছিলেন আব্দুল কাদের জিল কখনো শীতের ভিতরে ঢান্ডা পানিতে ফেলে দিতেন দেখি ও তো বড় আলেম ওর অংকার আসে কিনা এরকম একটা মানুষ আমাকে আমেজ চলে যায় বিভিন্ন ভাবে অন্তর থেকে অহংকার দূর করা এবাদতে মন বসানো এবাদতের অভ্যাস করানো দীর্ঘ এবাদত করা যে রোজিফা করা এইভাবে বছর বা বেশি সময় তিনি দাব্বাসের সহবতে থাকলেন উদ্দেশ্য অন্তরটাকে আখেরাত মুখী করা এরপরে এটা হালত হয় যারা এবাদত করেন তাদের হয় তখন মনে হয় আর সংসারে যাব না কি মজা লাগছে বসে আছে আল্লা জি কিছু অন্তর জান্নাতের আনন্দ পাচ্ছে কিন্তু এই মজা ইসলামের বড় মজা না ইসলামের বড় মজা আপনার বউ বিবি বাচ্চা কাঁধে নেবেন কষ্ট করবেন মানুষের ভিতরে যাবেন যেমন হানজালা রসুল্লাহ ইয়া রসল্লা ফাঁকা হানজালা হানজালা মুনাফেক হয়ে গেছে কেন যখন আপনার কাছে বসে থাকি কি মজা লাগে মনে হয় জান্নাত দেখছি জাহান্নাম দে অন্তরটা আল্লাহর ইমানে একেবারে ভরপুর হয়ে যায় আর বাড়িতে যে যখন বর্ষাতে করি সংসারের কথা বলি তখন ওই মজা আর থাকে না তখন অন্তরটা শুধু দুনিয়া হয়ে যায় এটা নিশ্চয়ই আমি মোনাফেক রসাল্লাম বলেন না লাই আহমদাল এরকমই মানুষ কিছু সময় ইমানকে যোদ্দার খোঁজে কিছু সংসার করতে হবে আবদুল কাদের জিলানির ভিতরে এমন একটা ভাব আসলো আর সমাজে যাবো না এই জঙ্গলে আল্লাহর ইবাদত করি এটাই তো মজা কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে বারবার ধাক্কা মনে ধাক্কা এসো না তুমি যাও সমাজে দাওয়াত দাও সমাজের মানুষদের ভালো করার চেষ্টা করো আমরা যদি আল্লাহ তালা তৌফিক দেন আগামী জুমায় আব্দুল কাদেরজি রহমতুল্লাহ আলহের জীবনের বাকি দিকগুলো আলোচনার চেষ্টা করব যদি আল্লাহ তালা আমাদের তৌফিক দেন ইনশা আল্লাহ তালা আমি আজকে জুমা পড়েই পালাব। আমার একটু দূরের প্রোগ্রাম আছে আজকে প্রশ্নোত্তর হবে না আগামী জুমায় ইনশা আল্লাহ শুক্রবার ইংরেজি মাসের প্রথম শুক্রবার পাঁচই ফেব্রুয়ারি আমার বাড়ির মাসিক মাহফিল মাসিক মাজলিসু সন্না ইনশাআ আল্লাহ ওই দিনে এখানেও কিছু কথা হবে ওখানেও কিছু কথা হবে আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করুন আমিন আসসালাম আলিকুম রা